এই যুগের সব মাথা ঘোরাই এই যুগের সব মাথা ঘোরাই সে ইন্টারনেট ফেসবুক নিয়ে মোবাইল এসছে হায় इंटरनेट फेसबुक मोबाइल आई आई युग सब मानसर घोरसे सब मानसर माथा घोर से इंटरनेट फेसबुक योबा लसए इंटरनेट फेसबुक योबा लाचे রিক্সাওয়ালা থেকে নিয়ে মন্ত্রী আর সবাই ব্যবহার করতে মোবাইল কত যে কুকৃতি এই ফেসবুকে আছে কত যে কুকীর হায় ইন্টারনেট ফেসবুক নিয়ামও বাইলাই সাছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে ইন্টারনেট ফেসবুক নিয়ামও বাইলাই সাছে হাই ইন্টারনেট ফেসবুক নিয়ামও বাইলাই সাছে ইয়ারফোনটা কানে গাড়ি চালাই গাড়ির ড্রাইভার ইয়ার হেল্পার ড্রাইভার তো সাতশ মানের পরে আছে ড্রাইভার তো সাতশ মানের পরে আছে ইন্টারনেট ফেসবুক নিয়া মোবাইল ইন্টারনেট ফেসবুক নিযা মোবাইল আইস আছে ঘুমানোর সময় দেখি ফোন আছে কানের মাঝে সে তো ঘুমিয়ে গেছে বাউলা গান তার কানে বাজে এই সময় মরলেই তো সে দু চোখে গেছে ইন্টারনেট ফেসবুক নিয়ে মোবাইল আছে ইন্টারনেট ফেসবুক নিয়ে মোবাইল এই যুগের সব মানুষের মাথা ঘুরে যাওয়া লাগে না এখন হলের কাছে টিভি বিসিডি এখন যার পকেটে আছে যাওয়া না এখন হলের কাছে এখন পকেটে আছে কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসা মুক্ত ছাত্র পড়ালেখা গুল্লি মাইরা মোবাইল নেয়া থাকে ব্যস্ত কলেজ ইউনিভার্সিটি আর বারোটার পরে ও তার গোপন ফোন আসে ফেসবুক ইন্টারনেট ফেসবুক নিয়ম মোবাইল আছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে ইন্টারনেট ফেসবুক নিয়ামো বাইলাই সাছে হাই ইন্টারনেট ফেসবুক নিয়ামো বাইলাই স কখন কি আমল করবে তার কি কোনো খবর আছে রেডিওর অনুষ্ঠান সুচি কবে কখন জানায় আছে কবে কি আমল করবে তার কি কোনো খবর আছে রেডিওর কবে কখন জানায় আছে হায়াল্লা মুসল মন্দির কিরে পাইসে হায়াল্লা মুসল কি রুগে পাইছে। ইন্টারনেট ফেসবুক নিয়ে মোবাইল আছে হায় ইন্টারনেট ফেসবুক নিয়ে মোবাইল সাছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে এই যুগের সব মানুষের মাথা ঘুরেছে ইন্টারনেট ফেসবুক নিয়াম মোবাইল সাথে হাই ইন্টারনেট ফেসবুক নিয়ম মোবাইল সাথে হাই ইন্টারনেট ফেসবুক নিয়ম মোবাইল হাই ইন্টারনেট ফেসবুক নিয়ম মোবাইল সাথে